তার একটু আগে আলোচনা করছি নবী এবং রসুল ফাটাইসলাম তারারে খুঁসেন নবী এবং রসুল কিতা। কোরআন করিম আল্লাহ যে তারা কইসেন যে ওই আল্লাহ কহ আল্লাহ কানু না তারা বাবদাদার আকলো আসেন না তারা হেদা তুলা আমরা আজকেও সময় কইবা এত বুজুর্গানে দিনে বুঝরা জানি আপনার অত লম্বা লম্বা মাতিরা আমি তো জানছি আপনি আমার জানার পরে আমরা চেষ্টা করতে হইব না করতে না এটা মানার লাগে চেষ্টা করতে না আল্লাহ সুহানোর মুরব্বী কইবা আমরা কিলা এখন তখন শেষ বয়স এখন কিলা মানতাম যুবক লাগবে এখন তো বয়সে গেছে এখন গীতা রসদি হল যখন সত্তর বছর ইসলাম না আমরা কিন্তু ইসলাম বিজ্ঞান লাগে আমরা গা ফেন আমরা রসিদই লোকিয়া আমরা মসজিদে ইমাম যারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা কইবা যে আমরা শিকাইনি তবে একটা জিনিস যে ইমাম সাহেব আপনি আমরা শিকাইবা কিন্তু আপনার জোরাইবানা দৌড়াইলে কিন্তু আমরা বাকি যাবো এখানে আগে খুঁজা কারণ আমরা অভিজ্ঞতা বয়স্ক মানুষকলোরে জিকার করলে যদি না তখন আর বাকি যায় না আর তা খারবাড়ি দাওয়াত গেলে কি হইব আমরা গাড়ির চললে কীতা দুয়া করতে হইব এগুলো হিকতেই গুলো জিকির এইগুলো আমরা দৈনন্দিন আমল সকাল সন্ধ্যার জিকির আছে নামাজ পোধে জিকির আছে নামাজ ভরে দেখবো আমরা দেশের মানুষের শূন্য নামাজ পড়িয়া বইয়া এত বইয়া গনে যেটা গন্ত আছিল ফরজ নামাজ পড়ে নাজানার কারণে কি যাওয়া সুন্নত নামাজ পড়ে ফরোজ নামাজ ভরে রসুস আল্লাহ ইসলাম আমরা জিকি গেছেন কিভাবে করতে আল্লাহ বুঝার তৌফিক দান